মানবতার সমাধান <tip> দশক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও দর্শক মন্ডলী আমাদের ধারাবাহিক হাদিসের আলোচনায় আজকে যে হাদিসটি সেইটিকে আমরা আপনাদের সামনে পেশ করব صحابي أبو موسى الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثل ما بعثني الله كمثل رجل أتى قوما فقال رأيت الجيش بعيني وإني أنا النذر العريان فالنجاء النجاء فأطاعه طائفة فأذلجوا على مهلهم فنجوا করেন। আমার উদাহরণ হচ্ছে আমাকে যে দায়িত্ব নিয়ে মানুষের কাছে আল্লাহ পাঠিয়েছেন যে রেসালত দিয়ে পাঠিয়েছেন আমি যেভাবে মানুষকে দিনের দিকে আহ্বান করি আর মানুষ যেভাবে রেসপন্ড করে অর্থাৎ তারা এগিয়ে আসে না তারা ধ্বংসের দিকে চলে যায় তার এক্সাম্পল হচ্ছে ওই ব্যক্তির মতো যে তার কমের কাছে আসলো তার লোকদেরকে ডেকে বলল হে লোকেরা একটি আগ্রাসী বাহিনী আমি দেখে এসেছি আমার নিজের চোখে দেখেছি তারা আমাদেরকে হামলা করতে অনেক দূর এগিয়ে এসেছে আমাদের এলাকার উপকণ্ঠে এসে গেছে আনার নাজিরুলিয়ান সে লোকটি বলছে যে আমি বস্ত্রহীন একটি সতর্ককারী নিজের শরীরের কাপড় খুলে আমি তোমাদেরকে ইশারা করে বলছি আর কিছু নাই আমার কাছে ইশারা করার মতো কাপড় খোলার ব্যাখ্যাটা একটু পরে আসবে তার অর্থটা কি আসলে ফ্যান্না যা আন্না কাদের তোমরা সবাই না চিন্তা কর পরিত্রাণ পাওয়ার চেষ্টা কর মুক্তির চেষ্টা কর সেই কথাগুলো বলছে ডাক দিয়ে দিয়ে তাদেরকে তার কাপড় দিয়ে ইশারা করে বলছে ফ্যাত আহুতো আইফা কিছু লোক তার কথা শুনল তার কথা বিশ্বাস করল ফ্যাদু তারা রাতের অন্ধকারে আশ্রয় চলে গেল গ্রাম ছেড়ে শহর ছেড়ে যাও তারা না আর কিছু লোক বিশ্বাস করলো না বললো পাগল কি বলে রাখো এটা তার কথায় তারা কর্ণপাত করলো না ফা সব হাহুম যাইস এ বাহিনী এসে আগ্রাসী বাহিনী তাদের গ্রামে ঢুকে পড়ল তাদেরকে তারা নির্বিচারে হত্যা করল হালাক করে দিল ধ্বংস করে দিল এ হাদিস বখারিতে এসেছে এবং অন্য কিছু রেওয়ায়ত এসেছে কাছাকাছি অর্থে সেগুলো আমরা আগে শুনে নেই ব্যাখ্যা যাওয়ার আগে নোয়মান ইবনে বসির আদি আল্লাহ তালী আনু বলেন সামত রাসুল্লা সাল আলহিসালাম ইয়ু ইয়াকুল নার, মুন্নার তুকুমুনার নবী করিম সাল্লাম একদিন খোদ বা সেখানে তিনি কিছু কথা লোকদেরকে সতর্ক করার জন্য বললেন হে লোকেরা আমি তোমাদেরকে আগুন থেকে সাবধান করছি হাত্তা লাউ আন্না রাজামিয়া মিহাদা বললেন তিনি এত জোরে বললেন এত চিৎকার করে বললেন আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সাবধান করছি আমি এখান থেকে যে বলছি এখান থেকেও যদি কেউ বলে আর কেউ বাজারে থাকে তখন মদিনার বাজার ছিল মোসে নাগরি থেকে একটু সামান্য দূরে এত দূরে নয় কেউ বাজারে থাকলেও রাসুল উল্লা সাল্লি সালামের চিৎকারটা আওয়াজটা তার কানে পৌঁছার কথা তিনি এত জোরে বলেছেন তিনি এত জোরে বলেছেন এমনকি হাত্তা ওয়াকাত হামিস আলা আ এন দ্য তিনি এত জোরে এত চিৎকার করে এত বলন্দ আওয়াজ করে নিজের শরীরে একদম তিনি একটু মুভমেন্ট করে শরীরটাকে নড়াচড়া করে কথা বললেন যে ওনার কাঁধের উপরে একটা স্কার্ফের মতো ছিল একটা ওড়নার মতো বা গামছার থেকে বড় যেটা হয় খামিসা মানে হলো গামছা তো হলো চিকন লম্বা প্রস্থকম দৈর্ঘ্য বেশি খামিসা হলো চতুর্দিকে সমান চতুর্দিকে সাইজটা সমান এটা এই কাপড়টাকে বলা হয় খামিসা ওনার গায়ে এটা ছিল এটা ওনার মতো পুরুষরা ব্যবহার করে যেটা পুরুষদের ওর না মহিলাদেরটা না মহিলাদেরটাকে বলে হেমার আরবিতে এই খামিসাটা ওনার কান থেকে পায়ের উপর পড়ে গেল। তার হরকতের কারণে তিনি এমনভাবে আমাদেরকে সাবধান করেছিলেন জাহান নামের আগুন থেকে এভাবে রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম আমাদেরকে ডাকলেন জাহানামের আগুন থেকে বাঁচার জন্য তিনি বললেন এবং এই হাদিসে যে এক্সাম্পল দিয়েছেন তিনি যে আমি আমার এবং দুনিয়ার মানুষের এক্সাম্পল হচ্ছে ওই লোকটির মতো যে তার কামের কাছে দৌড়ে আসলো খবর দেওয়ার জন্য যে কাউম ধ্বংসের মধ্যে আছে বিপদের মধ্যে পড়বে একটু পরেই কারণ এই কওমকে আঘাত করতে আসছে একটি বড় সশস্ত্র বাহিনী তারা এখনও গ্রামে ঢুকেনি নি কিন্তু এই লোকটা গ্রামের ওই মাথায় ছিল বা দূরে ছিল মাঠের মধ্যে ছিল সে দেখতে পেয়েছে যে আর বেশি দূরে নেই তারা কিছুক্ষণের মধ্যে অল্প সময়ের ভিতরে কয়েক ঘন্টার ভিতরেই এই গ্রামে পৌঁছে যাবে বিরাট একটা সশস্ত্র বাহিনী এসেছে তোমরা জান নিয়ে তাড়াতাড়ি ভেঙে চলে যাও এমনকি সে এটা বোঝানোর জন্য যে এক্সাম্পল এসেছে আর নাদির রিয়ান গ্রামের সবাইকে সে বক্তৃতা করতে পারছে না সবার কাছে তার আওয়াজ যাবে না কিন্তু সে সবাইকে বাঁচাতে চায় তার খুব পেরেছানি তখন সে কি করলে একটা উঁচু জায়গায় দাঁড়ালো দাঁড়িয়ে তার কাপড়টা দিয়ে সে এরকম ইশারা করবে কারণ তখনকার জামানায় আর কোনো তরিকা নাই বলার জন্য তার গায়ে তো কাপড় নাই কাপড় হলে তার শরীরে কাপড় খুলতে হয় তখন সে শরীরে কাপড়ই খুলে ফেললো কারণ সে যদি নগ্ন হয়ে যায় হোক কিন্তু এতগুলো মানুষের যান বাঁচাতে হবে তো আগে ওইটা তো বেশি দরকার তো কত ডেসপারেট হলে কত সিরিয়াস হলে সে নিজে এত কষ্ট করছে দৌড়ে এসেছে সবাইকে বাঁচাতে চায় নিজের শরীরে কাপড় খোলা লাগলে সেটাও ঘুলে ফেলছে আর সবাইকে ইশারা করে এরকম করছে তখনকার জামানায় এরকম ইশারা কাজে লাগত আমরা অনেক সময় খবর পড়েছি পত্রপত্রিকা বা গল্পও শুনেছি যে কোনো জায়গায় যদি এমন হয় যে রেলওয়ে একটা ব্রিজ বানের তরে ভেসে গেছে অথবা একটা স্লিপার উল্টে গেছে ট্রেন আসতেছে জোরে এখন ট্রেন তে অ্যাক্সিডেন্ট হবে এরকম যে একটা ঘটনা আমি পড়েছি পত্রিকা যে একটা লোক এইটা দেখেছে সে দেখে তার গায়ের কাপড় বা কোনো একটা আসার দূর থেকে দেখা যাচ্ছে ইশারা করার অর্থ কি এখানে একটা বিপদ আছে তুমি ট্রেন থামাও এবং এরকম ইশারা করার কারণে কোন কোন ট্রেন থেমে গেছে এবং পরে আল্লাহ তালা বড় বিপদ থেকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিয়েছেন বোঝার জন্য বলছি যে ঘটনাটা এরকম এক্সাম্পলটা এভাবে আলেন রসলুল্লা সাল্লাম সে লোকটা নিজের গায়ের কাপড় খুলে ইশারা করে লোকদেরকে এরকম করছে নাড়াচাড়া করছে তখন সবাই তার দিকে তাকালো কি ব্যাপার ওখানে একটা লোক উঠে তার গায়ে কাপড়ও নেই সে উঠায় নাড়াচাড়া করছে এভাবে যাদের কাছে তার কথা পৌঁছলো না তার কাপড় নাড়া দেখে তারা টের পেলো বিপদ আছে। হয়তো দৌড়ে এসে খবর নিলো অথবা যত রকম সেখান থেকে তারা যান নিয়ে ঢেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো যারা তার কথা শুনল বিশ্বাস করলো যে বড় একটা আগ্রাসী বাহিনী আছে সবাইকে নাশ করে দেবে আজকে চান্স পেলে তোমরা ভেঙে যাও যারা তার কথা বিশ্বাস করেছে তারা যান নিয়ে রাতের অন্ধকারেই পালিয়ে চলে গেছে পরের দিন সকালে এই বাহিনীর আঘাত থেকে তারা সেফ হয়ে গেল আর যারা তার কথা বিশ্বাস করেনি গুরুত্ব দেয়নি থেকে গেছে তাদের অবস্থা কি হয়েছে সকাল সকালবেলা প্রত্যুষে অতর্কিত হামলার মুখে পড়ে এই বাকি লোকগুলো কচু কাটা হয়ে গেল তারা ধ্বংস হয়ে গেল নিজেরা বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে সবগুলাকে ধ্বংসের মুখে ঠেলে দিল তো এই লোকটি এত জান দিয়েও এদেরকে উদ্ধার করতে পারল না সেই এক্সাম্পলটা নিজের জন্য ব্যবহার করলেন রসুল্লাহ সাল্লাম যে আমি আর নাদিরুল ওরিয়ানের মতো ওই লোকটির মতো তোমাদের আহ্বান করছি আহ্বান করছি আহ্বান করছি তোমরা জাহার থেকে বাঁচো জাহার নাম থেকে বাঁচো তোমরা গুনার দিকে যেও না আল্লাহর ভয় করো। আমি লোক দিকে বাঁচাতে চাই কিন্তু লোকে আমার কথা কর্ণপাত করে না যারা শুনল তারা বেঁচে গেল তারা জান্নাতে চলে যাবে আর যারা ওনার কথা সাড়া দিল না এবং ওনার কথাগুলোকে সিরিয়াসলি নিলন আমল করল না তারা ধ্বংস হয়ে যাবে এখন এক হাজি আছে আসে আদলা জু মানে রাতের অন্ধকারে তারা পালিয়ে গেল এই রাতের অন্ধকারে আদলা যুথ থেকে যে হাদিস আমরা পাই তার কথা হচ্ছে যে রাতের বেলায় আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু চেষ্টা করতে হবে দর্শক মন্ডলী একটি বিরতির সময় হয়ে গেছে আমরা বিরতির পরে আপনাদের কাছে পুনরায় ফেরত আসবো এই বিষয় নিয়ে আবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক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 देख रियाज सालेहीन आज सन्ध्या छटाय पुनः सम्प्रचार दोपुर बारोटाएल पीट टीवी बांगल् सत्यारमिन तर जीव समय व्यवहार अत्याचारे अधिकार आदेश आज सन्दा साढ़े छप्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीस टी তার আপন কক্ষ পথে আল্লাহ কি পরিমান শৃঙ্খলার ব্যবস্থা করেছেন সব আলোচনা এখানে চলে আসতে পারে সকল সৃষ্টি জগতের মালিক তুমি মজবুত করে দেবে ইমান ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাত দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম যে লোকেরা রাতের অন্ধকারে যখন পেরিয়ে গেল তখন তারা নিরাপদ হয়ে গেল যাও। এই রাতের অন্ধকারে মোমেনকে জাহান আগুন থেকে বাঁচার জন্য কিছু কষ্ট করতে হবে সে ব্যাপারে একটা হাজি রসুল্লাহ সাল্লা সালামে সাদ করেন মান খাফা আদলাজা। আদলাজা খা ফা আদলা ওমান আদলা আল্লাহ আল্লাহ ইতালি আল জান্না তীর মতিতে হাজিসি বর্ণিত হয়েছে এবং সাহিয়া রাসুল্লাহ সাল্লা সাদ করলেন যে ব্যক্তি ভয় করে আল্লাহর ভয় ভীত হয় যাহার নাম থেকে আল্লাহ কাছে পানা চায় সেই ব্যক্তি রাতের বেলায় তার যাত্রা অব্যাহত রাখতে হবে রাতের বেলায় সফর করতে হবে রাতের বেলায় সফর বলতে আল্লাহর দিকে যাওয়ার সফর যাহার নাম থেকে বাঁচার সফর জান্নাতের পথে চলার সফর আল্লাহর পানা চাওয়ার জন্য এত নিরাপদে ঘুমানো যাবে না যে তারা তাদের পৃষ্ঠ রাতের বেলায় ঘুম থেকে উঠিয়ে নেয় আর তারা দোয়া করতে থাকে আল্লাহ তালার কাছে খাও ফাউন অথামা খুব ভয়ের সাথে আর আল্লাহ তালা রহমতের আশা করে আল্লাহকে দরখাস্ত দেয় রাতের বেলায় সেই আয়াতে আল্লাহ তালা বলেছেন যে তাদের পৃষ্ঠ দেশ বিছনা থেকে উঠে আসে তাহাজ পড়ার জন্য আরামের বিছনা ছেড়ে ঘুম বাদ দিয়ে তারা উঠে যায় আর আল্লাহর তারা কাছে দরখাস্ত দেয় ওই সময় দরখাস্ত দেওয়াটার ফজিলত বেশি তাহা যদি সময় দরখাস্ত দেওয়া সজিল টা বেশি ওই সময় দোয়া আল্লাহ কবুল করেন আমরা হাজির জানি যে আল্লাহ তারা ডেকে বলেন যে কার কি দরকার আমার কাছে ও দরখাস্তাও তবা করার কেউ আছে দবা করতে চাও আমি তবা কবুল করতে বসে আছি কে গুনামাফ চাও আমি এখন গুনামাফ করতে রেডি হয়ে আছি কার কি সোয়াল আছে আমার কাছে দাও আমি কবুল করতে রাজি আছি রাত্রের অন্ধকারে আল্লাহ এই কথাটা বলেন কি মিস করলাম বলেন তো এরকম মিস করতে থাকি হারাতে থাকি প্রত্যেক রাত্রে আমরা যখন ঘুমিয়ে থাকি এই জন্য তিনি বললেন যে মান যে সত্যি ভয় করে সে রাতের বেলায় পালানোর চেষ্টা করবে রাতের বেলায় দরখাস্ত দেওয়ার চেষ্টা করবে রাতের বেলায় আশ্রয় দেওয়ার চেষ্টা করবে অমান আদলা যা বালাগাল মঞ্জিল যে ব্যক্তি রাতের বেলায় দরখাস্ত দেবে রাতের বেলায় চেষ্টা করবে সেই ব্যক্তি মঞ্জিল মাকসুদে পৌঁছে যাবে পথিক রাতের বেলায় কিছু হাঁটলে তার রাস্তা কিছু এগিয়ে যায় এভাবে সে তার মঞ্জিলে পৌঁছে আর যে আখেরাতের পথিক আখেরাতের যাত্রী জান্নাতের পথিক জান্নাতের যাত্রী রাতের সেবেলায় কিছু সময় দিয়ে তার মঞ্জিল যে জান্নাতে আছে সেখানে পৌঁছার জন্য এগিয়ে যায় পৌঁছে যাবে এই এইভাবে সে একদিন আলা আল্লাহ তারপরে তিনি বললেন খবরদার সাবধান মনে রেখো আল্লাহ তালা যে তোমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন আল্লাহ জান্নাতের এই পণ্যটা বিক্রির পণ্যটা অনেক দামি গালিয়া লিয়া অন্য কোনো আছে তিনবার বলেছেন আল্লাহ হাই অ্যামাউন্ট অনেক দাম দিতে হবে সেটার জন্য আর সেটা হচ্ছে আল জান্না আল্লাহ যে পণ্য আমাদের কাছে বিক্রি করেছেন সেটা হচ্ছে জান্নাত জান্নাতের এই পণ্য তিনি আমাদের কাছে বিক্রি করেছেন আমরা জান্নাত খরিদ করেছি আমরা কি পে করেছি তার বিনিময়ে মূল্য কী দিয়েছি সেই কথা সুরা তো আবার একশো এগারো নম্বর আয়তে আল্লাহ তালাশাদ করেছেন আল্লাহ হাস্তার নিশ্চয়ই আল্লাহ তালা মহমদের কাছ থেকে খরিদ করেছেন ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং তাদের মাল আর এর বিনিময়ে তিনি তাদেরকে জান্নাত দিয়েছেন আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত খরিদ করেছি মূল্য হচ্ছে আমাদের জান আমাদের মাল এই জানকে শহীদরা আল্লাহর রাস্তায় শাহাদতের মাধ্যমে দিয়ে দেয় কিন্তু সবসময় সবাই শহীদ হতে হবে শহীদ হতে পারবে সম্ভব না অমর রাজ শহীদ হয়েছেন মদিনায় বসে কিন্তু আবুবাক রাজান শহীদ হননি কিন্তু তিনি সিদ্দিক হয়েছেন তাহলে আল্লাহর কাছে জান দেওয়ার অর্থ হচ্ছে আরামকে হারাম করা এই যে রাতের বেলা না ঘুমিয়ে এটাও জান দেওয়ার মতো কষ্ট না, মাত্র দশ হাজার টাকা বেতন চলতে অনেক কষ্ট হয় আজকালকার বাজারে অনেক কষ্ট হয় সে সাবর করে ডাল ভাত খেয়ে কোন রকমের জীব জীবন বাঁচায় গোস্ত কিনতে পারে না প্রতিদিন মাছ কিনতে পারে না প্রতিদিন বহুদিন পরে গোস্ত মাছ নসিবে জুটে আলহামদুলিল্লাহ সে তার মালকে বাড়ায় নেই হারাম তরিকায় আর যে লোভ সংগ্রহ করেনি সে ঘুষ টুসকে বিশ হাজার টাকা তার বেতন উপরে যোগার করেছে খুব খাওয়া দাওয়া করছে ঘুষ মাছ ডেলি চলছে কিন্তু তার শরীরের সমস্ত গোস্ত মাংস তার ছেলেমেয়ের গোস্ত মাংস জাহান নামে জ্বলার জন্য তৈরি হচ্ছে হারাম, যে ব্যক্তি রক্ত মাংস হারাম সোর্স থেকে তার শরীরে রক্ত মাংসগুলো বাড়ছে সেই রক্ত মাংসগুলো জাহান নামে জ্বলার জন্যই উপযুক্ত নবী করিম সাল্লা সাল্লাম বললেন তাহলে জাহান এবং মাল হারাম তো নেবেই না বরঞ্চ নিজের মাল থেকে নিজের সম্পদ থেকে দান খয়রাত করার জন্য চেষ্টা করে জাহান নাম থেকে বাঁচার জন্য বলেছেন জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো কি দান খয়াত যদি বেশি না করতে পারো একটা মাত্র খেজুরের অর্ধেক দিতে পারো আর নাই তোমার কাছে দেওয়ার মতো তাহলেও দিয়ে আল্লাহর কাছ থেকে জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো তাহলে মমিনের জান এবং মালকে আল্লাহ তালা খরুদ কিরে নিয়েছেন মোমেন এগুলোকে ব্যবহার করবে আল্লাহ তালা কাছে নাজাত পাওয়ার জন্যে মুক্তি পাওয়ার জন্য জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্যে নবী করিম সাল্লা বললেন এই হাজিসের মধ্যে লোকদেরকে তোমরা নাজাতের রাস্তায় আস তোমরা তোমাদের নাসের কোরবানি করো জাহান নাম থেকে বাঁচানোর জন্য নিজেকে যে আমলগুলো করার খবর দিয়েছে এগুলো করো যারা তার কথা বিশ্বাস করে সালা দিলেন আমল করলেন গুণা থেকে দূরে থাকলেন তারা কামিয়াবি অর্জন করলেন নাজাদ পেয়ে যাবেন আর যারা ওনার কথায় কর্ণপাত করলেন না তারা ধ্বংসের অতল তলে চলে গেল দুনিয়ার আরাম আয়েস হারাম হালালের বাজবি চান্না করে সব পাওয়ার জন্য তারা জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। এই হাদিসের বক্তব্য আমরা শুনলাম পরের হাদিস তো প্রায় কাছাকাছি আসবে পরের সেশনে ইনশাআল্লাহ পরের স্টেশনে যাওয়ার আগে আপনাদের কাছে আমরা একটি সুযোগ দেই আমরা জানি যে আল্লাহ চাচা আবু তালেব ইসলাম কবুল করেননি এবং আমরা এটাও শুনে থাকি যে আল্লাহ মানে মোহাম্মদ সাল্লাহামকে এটা ওয়াদা করেছিলেন যে কেমন দিবসে তোমার চাচাকে সবচেয়ে শাস্তি দেওয়া হবে এবং আমরা এটা শুনেছি যে তাকে নাকি আগুনের জুতা সঠিক এত চেষ্টা করলেন তাকে কাফেদের আক্রমণ থেকে প্রোটেকশনের জন্য নিজের জ্ঞাতিক গোষ্ঠী নিয়ে তাকে সময় সাহারা দিলেন ছোটকালে তাকে পালন করলেন সেই চাচা যখন ইমানহীন অবস্থায় মৃত্যুবরণ করছে রসুল্লাহ সাল্লাহ আসলাম বহু চেষ্টা করলেন সে আপনারা জানেন মৃত্যু শয়নে আবু তালেম রসল্লাহ সাল্লাহ আসলাম আসলেন তাকে খুব করে বোঝালেন যে চাচা একটু কালিমাটা পড়েই ফেলেন আপনার তো মৃত্যুর লক্ষণগুলো ফুটিয়ে উঠেছে আপনি যে কোনো সময় চলে যাবেন আল্লাহ তাল্লাহ কাছে খালি ইমানটা নিয়ে যান কালিমা তোর সাহাদা পড়েই ফেলেন আমি আল্লাহর কাছে আপনার জন্য অনেক সুপারিশ করবো আল্লাহ তালা যেন আপনাকে জাহান আগুন থেকে বাঁচিয়ে দেন জান্নাত দিয়ে দেন ভাতিদের কথা রাখতে চাইলেন আবু তালেব কনসিডার করছিলেন কিন্তু পাশে দুষ্ট কাফের লিডারগুলো ছিল তারা বলল যে আবু তালেব সারাটি জীবন যেই বাপদাদার কৃষ্টি কালচার আকিদা বিশ্বাসের উপরে ছিলেন যেই ধর্মে বিশ্বাসী ছিলেন পিতা মাতা আপনার পূর্বপুরুষ আব্দুল মোতালেব যাদের আপনি অনুসারী ছিলেন এই জাতিকে নেতৃত্ব দিলেন যে আদর্শের ভিত্তিতে আজকে আদর্শ হারা হয়ে যাবেন মৃত্যুর আগে আপনার আদর্শ ছেড়ে আপনার ভাতি কি নতুন উল্টাপাল্টা কথা সেটা আপনি গ্রহণ করবেন আপনার মৃত্যু পরে সমস্ত আরবের লোকেরা বলবে যে আবু তালেব একটা গর্ধব মৃত্যুর আগে তার পিতা মাতার দর্শনকে পরিত্যাগ করলো পরিত্য করলো নতুন একটা উল্টাপাল্টা কালচার নিয়ে কৃষ্টি নিয়ে দর্শন নিয়ে আকিদা বিশ্বাস নিয়ে মারা গেল সি সি করবে সবাই আপনাকে আবু তালেব ধোকা খেয়ে ফেললেন তাদেরকে অসন্তুষ্ট করতে চাইলেন না কয়েকবার চেষ্টা করে রসুল্লাহ সাল্লাহ আসলাম ফেল করলেন তারপরে বললেন দা নি আমুত আলাম আবদুল মুতালিব ভাতিজা আমাকে ছেড়ে দাও আমি আব্দুল মুতালিবের তরিকার উপরেই মৃত্যুবরণ করি আব্দুল মুতালিবের তরিকা ছিল শেরে আর শেরকের তিনি মৃত্যুবরণ করলেন রসুলুল্লাহ সাল্ল আসলামের মন খুব খারাপ তিনি খুব কষ্ট পেলেন তা হারে চাচাকে পারলাম না একটু হেল্প করতে কারণ ইমান নিয়ে না মরলে তার জন্য তো আর মরার পরে সুপারিশ করা যাবে না যাবে যাবে না মন খুব খারাপ আল্লাহ তালা ওনাকে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ইহদি ইন্নাকাল্লা তাহদিমানবী আপনি যাকেই চাইবেন হেদায় দিতে পারবেন না আল্লাহ তালা যাকে চান হৃদায় দান করবেন দেখুন আমরা কেউ হাতে বলতে পারি আল্লাহ হেদায় দান করবেন তিনি দান না করলে তো আর পাবো না তো আমার দোষ কি অমুকের দোষ কি তাকে আল্লাহ দান করেননি দোষ তো আল্লাহকে দেওয়া যাবে না আল্লাহতালা তো সবাইকে চান সবাইকেই দিতে চান যে এগিয়ে আসবে নিতে আসবে আল্লাহতালা তাকে দেবেন যে এগিয়ে আসবে আল্লাহতালা তাকে দেবেন যে প্রত্যাখ্যান করবে ভালো জিনিসের জন্য আগ্রহী হবে না তাকে জোর করে ওষুধ খাওয়ানোর মতো আল্লাহ হৃদায়ত দেবেন না এটা আল্লাহ তালার প্রিন্সিপাল নয় জোর করে হৃদায়ত দেওয়া তার নিজের ভিতরে কিছু আগ্রহ থাকতে হবে সে নিজের ভিতরে সিদ্ধান্ত থাকতে হবে সে সুযোগ আবু তালে মিস করে ফেলেন তবে আল্লা তালা ওনাকে বলেছেন যে আপনার চাষাকে আমি হালকা শাস্তি দেব এই রেওয়াজ এসছে যে তাকে আগুনে জুতা পরানো হবে বা পায়ের পাতা পর্যন্ত এর উপরে আর আগুন উঠবে না এতটুকু হালকা কিন্তু এতটুকু হালকার কারণেও মাথার মগজ উতরাতে থাকবে যেভাবে ভাতের পাতিল পানি দিয়ে আগুনের মধ্যে সিদ্ধ করা হয় টকবক করতে থাকবে আল্লাহ তালা জাহানামের আগুন থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে দিন দশক মন্ডলী এখানে আমাদের আজকের আলোচনা শেষ হচ্ছে পরবর্তী আলোচনাগুলো শেষ করছি আসসালামু আলাইকুম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 महिला पथनिरदेशना जान देखलम नारी कल सन्ध्याप्रचार रोटाय बांग्लाशे बीस टी बांगल्